আলহামদুলিল্লাহ আমরা আজকে তার শ্রী শুরু করব সুরাল আল আনফালের পনেরো নম্বর আয়াত থেকে সুরাল আনফা আলের শুরুর অনেকগুলোই বদর যুদ্ধ বদরযুদ্ধ যুদ্ধ যুদ্ধ সংক্রান্ত কিছু কথা টাইম টু টাইম এসেছে কিন্তু শুধু একমাত্র যুদ্ধ কেন্দ্রিক নয় ফাঁকে ফাঁকে দিয়ে উম্মতের জন্য তার বিয়াতের ইমান মজবুত করার আমলের দিকে নিয়ে আসা আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার কাজগুলোকে কন্টিনিউ করেছে আসলে তো রসুল উল্লাহ সাল্লা মদিনা শরীফে কত বছর ছিলেন দশ বছর তার মধ্যে ওনার উপরে আক্রমণ করা হয়েছে মদিনাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য বড় বড় যুদ্ধ করতে হয়েছে ওনাকে শান্তি মতো দিন ইসলামের এক একতরফা করে যেতে পেরেছেন এক বছর পরেই বদরের যুদ্ধ তারপরেই দু এক বছর পরে আবার হোদের যুদ্ধ কয়েক বছর পরে খন্দকের যুদ্ধ তো এই যে যুদ্ধগুলো হচ্ছে গুলো হচ্ছে তো কিছু ইনস্ট্রাকশন গাইডলাইন লাগবে নাকি লাগবে না কারণ এর আগে তো এগুলা ছিল না শরীয়তের মধ্যে তো সেগুলো দিতে হয়েছে যুদ্ধ কিভাবে করতে হবে সেখান থেকে কোনটা আল্লাহ তালার কাছে পছন্দ নিয়ে কোনটা অ্যাভয়েড করতে হবে কিভাবে আল্লাহ সাহায্য আসবে কোন রাস্তায় গেলে আবার এই দশ বছরের ভিতরে আবার দান করেছেন সবগুলা একসঙ্গে এসেছে কাজেই আমরা যেন মনে না করি যে শুধু যুদ্ধের কথায় আলোচনা হচ্ছে অনেক কিছু আলোচনা আছে ফাঁকে ফাঁকে দিয়ে ইনশাল্লাহ প্রথমেই পনেরো নম্বর আল্লাহ তালা করছেন হে ইমান যখন তোমরা যারা কুফরি করে তাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যা লড়াইয়ের ময়দানে কে লড়াইতে অবতীর্ণ হয়ে যেতে হয় তখন আদবার। তোমরা তখন পৃষ্ঠ প্রদর্শন করো তার মানে পালিয়ে যে ওনার দুশ্মনকে দেখে ভয় পেয়ে দিন যে ব্যক্তি ওই দিন যুদ্ধের ময়দানে যায় ভয়ে পৃষ্ঠ প্রদর্শন করে ফেলে তার হবে সে কথাটা পরে আসছে ইল্লা কেতাহীন আউ মোতা তবে পেছনের দাওয়া দাওয়ার দিকটা যদি এই কারণে হয় যুদ্ধের কোনো স্ট্র্যাটেজিক কারণে যুদ্ধের কোনো কৌশলের কারণে একটু পেছনে যেতে হচ্ছে সে ব্যাপারে কোন আপত্তি নাই দল থেকে বিচ্ছিন্ন হয়ে একদিকে যেতে যেতে বেশি চলে গিয়েছিল এখন দুঃশনের মোকাবেলা সামনে পড়ে গেছে এখন পেছনে আবার এসে মূল দলের সঙ্গে মিলিত হচ্ছে এটাও কোনো দোষের কারণ নয় এই দুটো ছাড়া যে ব্যক্তি ভয়ের কারণে ময়দান থেকে পালিয়ে যায় এবং তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম গেছিল যুদ্ধ জেহাদের ময়দানে পালিয়ে আসার কারণে এখন জাহান নাম তার জন্য কনফার্ম হয়ে গেল অবিক মাসির এটি হচ্ছে খারাপ ঠিকানা অবশ্য এই যে কোন জায়গায় হঠাৎ করে যুদ্ধ জেহাদ শুরু করার জন্য আল্লাহ সেটা তো ইসলামী অল্লা শাসক তার আন্ডারে কিন্তু কোনো এক জায়গায় কেউ যদি হঠাৎ করে কিছু শুরু করে দিল আর যুদ্ধ জিহাজ করে ফেলছে ওইটার কথা এখানে আলোচনা হচ্ছে না এগুলো এইভাবে কোন জায়গায় শুরু করে দেওয়া ইসলামী শরীরতের বিধে বিধান নয় ইসলামী শরীয়তের যুদ্ধের বিধিবিধি যুদ্ধ কোন জায়গায় অবৈধ হয় কোন জায়গায় বৈধ হয় দুনিয়ারও তো একটা হিসাব আছে দুনিয়ার মধ্যে অনেক যুদ্ধ হয়েছে না এখন যুদ্ধ যখন আপনার উপরে অ্যাটাক খবে। তখন আপনি পালিয়ে দেওয়া গর্তের মধ্যে ঢুকা আত্মসমর্পণ করা এটা নাকি দুনিয়ার সৈন্য সামন্তদেরকে এই ট্রেনিং দেওয়া হয় না তাহলে অরিজিনালি যে রীতি নীতি অনুযায়ী যে যুদ্ধ জিহাদ আছে সেটা কিন্তু সব শরীরতেই করা হয়েছে এটা শুধু ইসলামের মধ্যে কিছু না কেউ কেউ এগুলো না বুঝে আছে না উপাঙ্গ বিধানটা কি এগুলো কোন বড় মুফতি ফকি আলেম একটা অথরিটি ছাড়া কোন জায়গায় শুরু করা আদৌ জায়েজ নাই ইসলাম রক্তপাত যেখানে সেখানে ঘটনাকে কখনো অ্যালাউ করে নেবা এবার যেই এগুলোকে হয়তো কেউ মাঝে মাঝে নিজেরাও ভুল বুঝে আবার কেউ ভুল ব্যাখ্যা করে আবার এগুলোর দ্বারাই ইসলামের সুন্দর আছে সেগুলোকে না বুঝে তার উল্টা ব্যাখ্যা করতে বসে কিছু দুঃসমনেও করে আবার কিছু দোস্তও করে যাদের বুঝের কমতি ঠিক কিনা বলে বুঝতে হবে যাই হোক তাহলে এখন মাঝখানে এসেছে যে যারা পালিয়ে যাবে তাদের জন্য এত বড় শাস্তি কিন্তু দুই কারণে এ শাস্তি হবে না মোতাহার লিখে তার অর্থ হচ্ছে যুদ্ধের কৌশলে যদি দেখা গেল যে আমরা রং দিকে যে এগিয়ে গিয়েছিলাম এই ওই এগিয়ে যাওয়াটা ঠিক হয়নি আমরা পিছনে আসলে আমাদের আত্মরক্ষার সুবিধা হবে এবং পুনরায় আক্রমণ করাটা ভালো হবে তাহলে পিছনে চলে আসা যায় কোনো অসুবিধা নেই অথবা কোন একটি দল যুদ্ধ করতে করতে এমন ভাবে পৌঁছে গেছে সামনের দিকে যে তাদের সংখ্যা হয়ে গেছে কম আর ওদিকের সংখ্যা যদিও আমরা জানি অন্য আয়াতে আসছে যে কত ছোট দল বড় দলের পর আল্লাহর হুকুমে বিজয় লাভ করেছে এটা তো এগুলা বাস্তব কিন্তু আল্লাহ তালা এবং তার রাসুল মুসলমানদেরকে খামাখা বিপদের মুখে অল্প লোকে যদি এখন তিন জনে তিনশো লোকের মোকাবিলা করতে যায় এখানে বীরত্ব প্রদর্শন করে সাহায্য আল্লাহ তালা হিসাবে মিলেনা তো এরকম কোন এক জায়গায় বড় দুশ্মনের যেটা মোকাবিলা করছে প্রয়োজন বোধে আরো সংখ্যা বৃদ্ধি করার জন্য সময় নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য পিছনে আসে এটাকে বলা হয়েছে নিজের মূল কেন্দ্র দলে সে ফেরত আসবে তারা সামনে চলে গেছিল বিচ্ছিন্ন হয়ে একদম দুশ্মনে তবুর মুখে চলে গেছে এখন পিছনে চলে আসুক অথবা তারা বের হয়েছিল যে তাদের দুঃশনে নাম্বার আসলে এরকম আমাদের নাম্বার এরকম মোটামুটি কাছাকাছি অথবা বদের হয়। কিন্তু তার চেয়ে যদি বেশি হয়ে যায় আরো ব্যবধান তখন সরিয়েতে যায় যাচ্ছে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়ে বিরুদ্ধ প্রদর্শন করে নয় বরঞ্চ পিছনে চলে এসে আরো লোক জোগাড় করে তার মোকাবিলা করা এটা যুক্তি যুক্তিসঙ্গত কথা কিনা এই কথাকে বলা হয়েছে এতে কোনো অসুবিধা নাই এই প্রসঙ্গে বোঝার জন্য আরো হাজি আছে সিরতে পাকের মধ্যে ঘটনা আছে আব্দুলা বলেন আমি একবার রসুল্লাহ সঙ্গে কোন একটা যুদ্ধে গ্রহণ করেছিলাম যিনি ওই আমাদেরকে পাঠিয়েছিলেন একটি দলের মধ্যে সেখানে রসুল না থাকলে ওই দরকে সারিয়া বা যখন চলে এসেছিলাম চলে এসেছিলাম। মান হা হাসা আমিও তাদের মধ্যে একজন কে বলছেন আবদুল্লাহ আনহু আমি তাদের মধ্যে একজনের পেছনে হটে এসেছিলাম স্ট্র্যাটেজির কারণে দুসমানের একদম মুখের থেকে একটু দূরে থাকার কারণে এই সমাজটা কান পিছনে চলে আসা কিন্তু আমাদের মনের মধ্যে একটা সংকোচ আসলো আল্লাহ বলেছেন বা এটাই স্পিরিট যে সামনে যাবা পিছনে আসবে না খবর এটা কাপুরুষের লক্ষণ এটা শাস্তি হয়ে গেল কিনা এটা গুনা হয়ে যাবে কিনা এটা নিয়ে ওনারা চিন্তার মধ্যে পড়লেন যে আমাদের ঘুম হচ্ছিল না এই যে একটু পিছনে সরে আসছি কাকুল না আমরা কি করব এখন আমাদের উপায় কি হবে ওই যে আয়াত বলেছে পিছনে চলে আসলে পৃষ্ঠ প্রদর্শন করলে এবং গেলে আল্লাহবের শিকার হবে এখন আমাদের উপায় কি হবে দেখাল এরপরে আমরা বললাম যে আমরা মদিনায় যাই অতবা রাত্র যাপন করি দেখি সুম্মা কুলনা সকালে দিকে আমরা চিন্তা করলাম লাউ আরাধনা আনসুসানা আল্লাহ রাসুলিল্লাহ এটা আল্লাহ তাল গজরের শিকার হয়ে যায় তাহলে আমরা তা করতে হবে আল্লাহ যদি তাবা কবুল করেন তো আলহামদুল্লাহ না করলে আমরা যেখান থেকে আসলে আবার ওখানে চলে যাবো দুষ্মন আমাদেরকে শ্বাস করে ফেলুক হ্যাঁ ইমানের ভয় বসে গেছে যে আল্লাহর গজবে শিকার হয়ে যাব তা সম্ভব না জীবন চলে যাক এরকম একটা ফিলিং নিয়ে ওনারা শঙ্কিত হয়ে পড়লেন এবং আমরা সকালে নামাজের আগেই ফজর নামাজের আগেই ওনার কাছে চলে এসলাম চলে আসলাম তিনি নামাজের জন্য বের হয়েছেন কেমন মানিল কাউ বাবা জন্য বের হবেন কে এই সময় কে আসলা তোমরা কারা তারা নখ করেছেন আওয়াজ দিয়েছেন ফা ফেরা ফারুন আমরা যারা ফেরারি তারা পালিয়ে এসেছি ফিলিং কি স্পিরিট একটু হেজিটেশন এটার জন্য ওনারা কিভাবে আমরা যারা পলাতক সব পলাতক আসামি আসছি ফাকলা তিনি শুনলেন ঘটনা বললেন বালআান্তম আকা রুন না না না আচ্ছা এই ঘটনা তোমরা ফেরারি তোমরা হচ্ছে আল আকারুন অর্থ হচ্ছে যে ব্যক্তি যুদ্ধের ময়দানে এরকম কৌশলগত কারণে উদ্র করে লাইন থেকে পেছনে চলে আসে তার মনে ভয়ের কারণে নেয় বরঞ্চ এখানে লস থেকে বাহিনীকে রক্ষা করার জন্য যদি কোন স্ট্র্যাটেজিক ডিসিশন নেয় তারা হচ্ছে আখ কারুণ তোমরা রাইট কাজ করেছ এতো কেন এইভাবে মুখে তোমরা সবাই সাহাবিরা শেষ আমি চাই নাকি তোমরা যদি মূল দলের কাছে ফেরত যা অসুবিধা নাই কোন অসুবিধা নি তোমাদের তারপরে আনা ফে আতুল মুসলিমিন আমি হচ্ছে মুসলমানদের জন্য সবসময় ফে আহ মূল কেন্দ্র মূল দল যখনই তোমাদের এরকম বড় বিপজ্জনক কিছু চলে আসবে সেখানে একদম কারণে আমার কাছে চলে আসলে আমরা প্রতি বাহিনী গঠন করে বড় ধরনের প্রস্তুতি নিয়ে আবার আমরা যাবো অসুবিধা খুশি হয়ে গেলে রসুল আলি সাল্লাম তাদেরকে সুসংবাদ তারা খুব শঙ্কিত ছিলেন আলার গজব শিকার হয়ে গেছেন কিনা যখন তিনি তাদেরকে একদম ক্লিয়ার করে দিলেন ওনাদের মনের ভিতরে এত আনন্দ চলে আসলো এত খুশি হয়ে গেলেন গদার হননি ওনারা এসে হাতটা কাব্যাল না আমরা মনের খুশিতে ওনার হাতে চুমু দিলাম যে তিনি আমাদেরকে একটি সুসংবাদ দিলেন দুঃসংবাদ থেকে বাঁচিয়ে দিলেন আমরা এতক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম অতঃর তিনি এই আয়াতাকে আবার তেলাওত করে শুনালেন কাজে তোমাদের কোন চিন্তা নেই আরেকটি ঘটনা হয়েছে অমর আব্দুল খালিফা তিনি ওনার সময় পারস্যে যুদ্ধ হয়ে গেল সেখানে মুসলমানদের অন্যতম সেনানি ছিলেন এবং তিনি সেখানে পার্শ্য বাহিনীর এত বড় নাম্বার মোকাবিলা করতে হবে তিনি চিন্তা করেননি ওনার নাম্বার যা ছিল তাদের নাম্বার গুণ বেশি যার ফলে তিনি কি করলেন তিনি চিন্তা করলেন যে পেছনে যাওয়াটা বোধহয় বীরত্বের কাজ হবে না সামনে গিয়ে যদি আল্লাহ কবুল করেন শাহাদত হয়ে যায় এই চিন্তায় তিনি সামনে গেলেন এবং তিনি শাহাদত বরণ করলেন এই খবর যখন অমর তালুর কাছে আসলো তখন তিনি বললেন লাউ তাহাই ইয়া কুন্তুল্লাহিয়াহ তিনি চলে গেছেন আল্লাহ ওনা শাহত কবুল করুন তবে তিনি যদি আমার কাছে ফেরত চলে আসতেন ওখান থেকে যুদ্ধ কন্টিনিউ না করেন স্ট্র্যাটেজিক কারণে চলে আসতেন আমার কাছে তাহলে তিনি ভুল করতেন এটা আল্লাহ পারমিশন দিয়েছিলেন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কিন্তু এখানে আর চিন্তা করলে কোরআনের আয়াতকে ভালো করে চেষ্টা করলে ওনার জন্য অবকাশ ছিল পিছনে চলে আসা আর এমনি সাধারণত এই যে আল্লাহ তালা বলেছে যারা এভাবে পালিয়ে বেড়ায় যুদ্ধের ময়দান থেকে এটা একটা বড় কবিরা গুণা এভাবে একটা হাদিস কি আছে এসেছে বললেন তোমরা কিন্তু সাতটি ধ্বংসকারী বিষয় থেকে সাবধানে থাকবা সাতটি এত বড় গুণা আছে এগুলো কোনো একটা তোমরা পতিত হলে কোনে একটা করে ফেললে তোমরা কিন্তু হালাক হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আল্লাহ ওমা হুন তিনি বলেন হে আল্লাহ রসুল বা আল্লাহ রাসুল এই সাতটি ধ্বংসকারী গুনা কি বলবেন একটু তখন তিনি বলেন প্রথম বলেন আর শের এক নম্বর কোনটা আল্লাহর সঙ্গে শের দুই নম্বরে ও জাদু বিদ্যা জাদু টোনা বান সেদিক তো অনেক আলোচনা শুনেছি জাদুর ব্যাপারটা কি জাদুটা এটা আরেকটি প্রকারের এই জাদুর নাম এটি এত বড় কবির যে এই জাদুর সঙ্গে জড়িত হবে জাদু বিদ্যা শিখবে বা প্র্যাকটিস করবে বা কাউকে ক্ষতিগ্রস্ত দুশ্মনী করার জন্য বিদ্যা তদ্দিরের আশ্রয় নিবে দুশ্মন আমাকে কষ্ট দিয়েছে তার আমি প্রতিষ্ঠান নিতে চাই কিছু একটা করেন এরকম অনেক জালিন লোকেরা বসে আসে আমাদের সমাজে তদবিরের দোকান খুলে কোরআন হাদিসের ঝাড় ফুঁকের ভেলকি দেখিয়ে দিয়ে কি করে এই তদ্বির চালিয়ে দেয় দেয়ের এই কবিরা গুনা করে এটা তারা অর্ডার দেয় এটা থেকে তারা বেনিফিশারি হতে চায় এই সবকিছু হচ্ছে অন্যতম দ্বিতীয় কবিরা গুনা সেরেকের পরেই এই হাদিসে এসেছে বুঝতে পেরেছেন এটা কত বড় গুণা তিন নম্বর হচ্ছে কাতরুল নকসিল্লা হাকুষকে হত্যা করা আল্লাহ হত্যা করে চার নম্বর এসেছে সুদ খাওয়া সুফান এই সুদ খাওয়ার কাজ কি আমাদের মুসলিম সমাজে আছে না নাই দেওয়ারও আছে খাওয়ার ব্যবস্থাও আছে অনেকেই সুদ খাওয়ার জন্য সব এই কিভাবে সুদে টাকা বাড়াবে এর ফন্দি করে ব্যাংকের মধ্যে ওইভাবে ডিপোজিট রাখে সুদী ব্যাংকের মধ্যে টাকা বাড়ছে আর কি বিজ্ঞপ্তি কি ধরনের পাবলিসিটি আছে সব আছে তাই না বছরে এত গুণ বৃদ্ধি পাবে এত হারে বৃদ্ধি পাবে এগুলোর জন্য আর এটা দুনিয়ার সৃষ্টির এমন হয়ে গেছে যে ইন্টারেস্ট রেস কম বৃদ্ধি হলে কেন দুনিয়ার অর্থনীতি উঠালামা করছে মুসলমানদেরকে এগুলো থেকে কি পরিমাণ দূরে থাকতে হবে চার নম্বর গুলো তাই না পাঁচ নম্বরে গ্রাস করা এটা কেমন আছে আমাদের সমাজে তারপরে কয় নম্বর ছয় নম্বর ও তাহ যুদ্ধের দিন ওই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যে আমরা বলেছিলাম দুনিয়ার সব নিয়মে আছে কোন বর্তমান পৃথিবীর কোন দেশ মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক তারা যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় কোন সৈন্য তাহলে তার কি হবে কোর্টমার্শাল হবে কিনা হ্যাঁ তার বিচার হবে তো আল্লাহ তালার কাছে তো আর তো আল্লাহ দিনের জন্য সে গিয়েছে এটা তো আল্লাহ বিচার করবেনি কাজে এটাও এমন কোন শুধু ইসলামের মধ্যেই এটা নয় এটা সারা দুনিয়ার একটা সৈন্য বাহিনীর মধ্যে এই নিয়ম এখনো কার্যকরী আছে সাত নম্বর কি হবে ওকাল মকসানা তিল গাফে তিলার যে মোমেন ইনোসেন্ট নির্দোষ মোমেন কোন মহিলা কোন মুসলিম মহিলাকে যে নির্দোষ তাকে যদি জেনার অপবাদ দেওয়া হয় তার চরিত্র লঙ্ঘনের কথা প্রচার করা হয় অথচ সে এটা করেনি তাহলে এটা অনেক বড় অপরাধ কোনো মহিলাকে নির্দোষ মহিলাকে অনৈতিকতার আচরণের জন্য দায়ী করা এগুলো মাঝে মধ্যে হয় কিনা হয় দুশ্মনী দূর করার জন্য কিছু একটা এইভাবে নাটক সাজানো হয় এবং অপপ্রচার করানো হয় এগুলো এই এই যে সাতটা বড় কবিরা কথা এখানে এসেছে তো এইভাবে অনেকগুলো হাদিসে আমরা দেখতে পাই যে এই যুদ্ধের ময়দানে পলায়ন করা এটি অনেক বড় একটি কবিরাগুনা। এক সাহাবি এসেছিলেন এ প্রসঙ্গে বায়াত করতে ইসলামের দিকে দাখিল হবেন সাহাবীর নাম হচ্ছে বসির ইবনে মা তিনি বলেন আমি রসুল সাল্লাম কাছে আসলাম ওনার জন্য আমি ওনার সাথে বায়াত করে ইসলাম কবুল করব। তাহলে ইসলাম কবুল করার জন্য বায়াত করা ঠিক আছে আর অন্য কিছুর বায়াত করার ব্যাপারটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ কিন্তু রসুল্লাহ সাল্ল আসলাম শুধুমাত্র ইসলাম কবুল করার জন্য তিনি আমাকে দিলা জানো কোনটা কোনটা পূরণ করতে হবে তখন তিনি বললেন শাহাদ আল্লাহ এটা তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ সালাম আবুদ নেই এক নম্বর ও শাহাদ আব্দুহ আসুল আল্লাহ মুহাম্মদ আল্লাহ বান্ধা এবং রাসুল এটাকে মানা গ্রহণ করে নেওয়া তারপরে হচ্ছে ওয়ান করতে হয় ওয়ান ওয়াদ আমি জাকাত দেব এই কথাও তোমাকে তিনি তাকে বাইরে পড়াচ্ছেন আমি এগুলো করবো আমি এগুলো করব, আমি এগুলো করবো জাকাত দেব ওয়ান আহাজ আল ইসলাম যখন আমার জীবনের টাকা পয়সা হয়ে গেলে ইসলামের যে ফরজ হজ আছে সেটা আমি আদায় করব। রাদানের কথা আসছে ফকুল্লাহ আম্মা ইসিনা তাহি কুহুমা দুইটা জিনিস আল্লাহ আমি পারবো না দুইটা আমি পারব না একটা হচ্ছে আল জেহাদ লড়াইয়ের ময়দানে আমি পারব না ওইটা আমার জন্য যেহাদের ময়দানে পালিয়ে যায় সে আল্লাহর গজবের শিকার হবে তাহলে তো আমার জন্য মুশকিল আমি আল্লাহর গজবের শিকার হতে চাই না কিন্তু আমি তো পারব না যুদ্ধে আমার হিম্মত নাই নিকা ভয়ের কারণে আবার পালিয়ে আসি আমার নাম ধোকা দেয় তাহলে তো আমি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন কি করি আর দুই নম্বর হচ্ছে অসাদাতা ডান্স খরচ করতে পারবো না জারাসুল্লাহ আমি কোথা থেকে আমার আছে খাই আর চলি আমাকে এখান থেকে দান খরাত করতে হয় আমি সেটাও পারবো না প্লিজ এই দুইটা আমার বাদ দেন ফসুল ইয়াদু তুমি রসুল্লা সাল্লাহ বাইর থেকে হাতটা খুলে ফেললেন তার হাত ধরা ছিল খুলে আবার তার হাত ধরে একটু ঝাঁকা দিলেন হ্যাঁ বললেন এভাবে ঝাঁকিয়ে দিলেন এরকম করলেন ফিমা তার হলুর নান তাহলে তুমি জান্ কেমনি তাহলে এই দুটোর একটাও তুমি করতে পারবে না কু তুই আর এই কথা তখন তিনি বললেন এখন তত জাননাতে যেতে হবে হ্যাঁ এটা যখন বুঝাচ্ছে না আমি আর হেডিটেশন করলাম না সবগুলোর বায়াত এনে ফেললাম না হলো ইমান দুর্বলতা কার না আছে যে কোনো বিষয়ে ক্ষেত্রে কার্যকরী করার ক্ষেত্রে অনেক কিছু আমরা পারি না হিম্মত কুলাই না কিন্তু যখন আমরা সমস্ত কোরবানি করতে মানুষকে আল্লাহ হিম্মত দেবেন দুর্বলতা লোভ লালসা কত কিছুকে জবাই করা যায় কোনটা নিয়েতে আখেরাতে জান্নাত পাওয়া নিয়তে ওই একটা যদি মজবুত হয়ে যায় যদি মজবুত না হয় তাহলে কোনটাই ছাড়া যায় না ঘুস খাওয়া ছাড়া যায় ঘুষ খালি তো জাহার নামে যাওয়া লাগবে তারপরেও খায় এত খায় ওই যে বলছেন না একজন বড় ইসলামিক আলেম চিন্তাবিদ বলে যে অফিসে গিয়েছে রোজা রমজানের দিন এখন ঘুষ ছাড়া কাজ হচ্ছে না এখন তারপরে কি করা যায় বা তার নিজের রোজার দিনে ঘুষ দিবেন কেমনে নামাজ পড়লেন জামাতে আর ওই যে কর্মচারীর কাছে ওনার কাজ উনি নামাজ পড়তে গেছেন জামাতে নামাজ পড়ে আসছেন এখন চিন্তা করলেন টেবিলের ড্রয়ার আছে এখানে রাখেন আমার হাতে ধরবো না রোজা রাখছে না রোজার দিন এই কাম না হাত দিয়ে না এখানে রাখেন এই ঘটনা যদি সত্য হয় তাহলে দেখেন যে মুসলমান এই দুনিয়ার কারণে ইমান কত দুর্বল হয়ে গেল আর শাহাবাদ অবস্থাটা দেখেন তারাও মানুষ ছিলেন দুর্বলতা তাদের ছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে খানিকের মধ্যেই এমন পরিবর্তন দিতেন যে তারা আখের হাতে জান্না পাওয়ার জন্য এত উৎসাহী ছিলেন এরপরে আয়তো আমরা যাই পনেরো ষোলো শেষ ১৭ সতেরো নম্বর আয়াতে হুম আল্লাহ আল্লা বিজয় দিলেন না এখন খুব মুসলমান আমরা অল্প সংখ্যক লোক বিজয় লাভ করেছি তো আল্লাহ তালার উপরে এরকম করে সেলিব্রেশন বিজয়ের করতে থাকলে বিজয় উৎসব পালন করলে এরকম বিজয় দিবস পালন করলে আল্লাহ তালার কাছে খুব খুশির কাজ আছে আল্লা বলছেন তোমরা তাদেরকে হত্যা করনি বদরের যুদ্ধে আবু জাহাল বড় বড় দুশ্মান যে নিপাত হয়েছে তোমরা হত্যা করি আল্লাহ হত্যা করেছে ফেরস্তা পাঠিয়ে দিয়েছেন তোমাদের নিজের হাতে যদি হত্যা করে থাকো সেটা আল্লাহ তোমাদের জন্য পরিস্থিতি তৈরি করে দিয়েছেন এই ক্রেডিট কার্ড আল্লাহ তোমাদের ক্রেডিট না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 चित अलमानार और अलबारा इसलमामिक सब नतूर सजे दुबई सउदी आरब और मिसर सह मध्यप्राच्यर विभिन्न देश होतेछाइकृत इसलामिक पण्य सामग्री पाने पुरुष महिला और बाछा इसलमिक पोशाक परफ्यूम सीडी डिविडी और गिफ्ट आईटेम सह सब इसलामिक बीता छाड़ा हजोर जब पण्य पाने होल और रिटिल दूटी सिक्स ए ग्रीनफिल्ड रोड 0207377998, निक्षेप कर प्रथम तीबा करतल कर हत्या कर আল্লাহ তালা সে খবর দিলেন যে তোমাদের এই অল্প সংখ্যক তিন ভাগের এক ভাগ তিন গুণ বেশি বাহিনী বলেছেন আল্লাহ যুদ্ধের সাহায্য করেছেন তোমরা ছিলে একান্তই হাম্বল মানে অনেকটা হিউমিলাইটেড তোমাদের তাদের তুলনায় কিছুই নাই কিন্তু তোমাদেরকে আল্লাহ সে সাহায্য দিয়েছেন আল্লা তোমাদের কত জায়গায় সাহায্য করলেন এবং হোনাইনের দিনে যে দিনে তাই ময়দানে হোনাইনে যে যুদ্ধ হয়েছে সেখানে কি ছিল ইদ আজাতকুম কাসুম ময়দানে ফাতে মাক্কা পরে মদিনার বাহিনী সঙ্গে মক্কার বাহিনী যোগ দিয়েছে আবু সুফিয়ান সহ সমস্ত এখন নবী করিম সাল দলে বিশাল নাম্বার তায়েফের ময়দানে ওদের তাই পাল্লাদের নাম্বার অনেক কম এখন এবার মুসলমানরা বলে যে যখন কম থাকা অবস্থায় বিজয় লাভ করেছি এখন এত লোক এখন তো বিজয় তো নিশ্চয়ই হবে তখন কি হলো আল্লাহ না কমল হ্যাঁ হ্যাঁ মুসলমানরা সত্যি কার কাছে আল্লাহর কাছে তখন কি হলো এত বড় নাম্বার সত্ত্বেও ওদের আক্রমণের শিকার হয়ে মুসলমানরা সত্র হয়ে গেলেন পালিয়ে গেলে। পাহাড়ের দিকে এখানে সেখানে চলে গেলেন করে কিছু লোকের হুঁশ আসলো পরে আবার তারা জমায়ে থেন হয়ে তারা বুঝলেন যে এই মাঠটা কেন খেয়েছেন আল্লাহর হয়ে তাওয়াল নিজেদের কনফিডেন্স এসে গেছিল আমরা তো লাভ আল্লাহ দেখাই দিলেন কামনে করো দেখি এখন তারা তবা করলেন কামলেন এবং রিয়েলাইজ করে আবার নতুন করে আক্রমণ করলেন আলহামদুল্লাহ সেই আক্রমণে আল্লাহ বিজয় দান করলেন সে কথা আল্লাহ তোমাদের সংখ্যা বেশি বিজয় এর মাধ্যমে আসে না অন্য আয়টা আল্লাহ তালা বলেছেন কত ছোট দল অনেক সময় বড় দলের উপরে বিজয় লাভ করেছে তাদের সাথেই আছেন এই জন্য আল্লাহকে ভুলু না কোনো সময় কোন সময় অন্য কিছুর দিকে নজর দিও না সবসময় তাওয়া্যের অপেক্ষা আল্লাহ তালার কাছে আরবে এটা মনে রাখতে হবে প্রথম বাক্য দ্বিতীয় বাক্য হচ্ছে তুমি নিক্ষেপ করি যখন নিক্ষেপ করেছিল আল্লাহ তালাই তুমি যখন নিক্ষেপ তুমি নিক্ষেপ করি যখন নিক্ষেপ করেছিলে আল্লাহ তালাই নিক্ষেপ করেছেন থ্রো করেছেন এর অর্থ কি বদরের যুদ্ধে আব্বাস হাজির শরীফে বলেন যে রাসা রাসুল্লাহাম বদরের দিন তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন দোয়া করলেন আমরা গত সপ্তাহে শুনেছিলাম তিনি বললেন তাহলে আপনি যদি আমার এই দলটাকে আজকে এখানে শেষ করে দেন সব মরে যায় মারা পড়ে তাহলে আপনার এ বাদাত কি আর জমিন হবে কারা করবে আমার সাবিরে যদি চলে যায় আর দাওয়া পৌঁছাবে কার মাধ্যমে কে পৌঁছাবে জিবরিল্সালাম বললেন খোদ কব্দি উজুবু হিহিম ইয়া রসুল আল্লাহ জমিন থেকে এক মুষ্টি বালি আপনি হাতে নেন নিয়ে এবং এভাবে তিনি তাদের চেহারা লক্ষ্য করে এভাবে ছুড়লেন চেহারা তো অনেক দূরে সবগুলো কি ওখানে যাবে নাকি কিন্তু আল্লাহ নিয়ে যাবেন কেনিবেন আল্লাহ তালা নিয়ে যাবেন যার যার ঢুকলো অনেকেই দৌড়ে পালানো শুরু করে দিল ওই তখন এই ব্লিজ পালিয়ে গেছে আমি আর তোমাদের সঙ্গে নাই এরকম করে কিছু পালিয়ে গেল আর কিছু মারা পড়লো তো অর্থ হচ্ছে এই আপনি যে নিক্ষেপ করেছেন আপনি কি নিক্ষেপ করেছিলেন না আল্লাহ নিক্ষেপ করেছিল যদিও করেছেন কিন্তু এই নিক্ষেপ করা ওখানে যেত না তিনি তো মানুষ তার সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লাহ তারা কোথায় কোথায় নিয়ে গিয়েছেন এই কথার দিকে ইঙ্গিত দিচ্ছেন যে কিভাবে আল্লাহ তালা সাহায্য করতে পারেন আন হাসানা। এরপরে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা চান মমেনদেরকে একটা উত্তম বালার মধ্যে নিক্ষেপ করতে উত্তম বালা উত্তম বালা অর্থেকে বুঝি যেটাকে আমরা বলা বলি আরবিতে হল বালা তো আল্লাহ তালা বলেন যে একটা ভালো বালার মধ্যে দিয়ে আল্লাহ মোমেনদেরকে পরীক্ষা করতে চেয়েছেন অর্থাৎ ভালো বালা মানে হচ্ছে একটু বিপদ আপদে ফেলে দিয়ে এর মাধ্যমে আল্লাহ কি দিবেন বিরাট বিজয় দান করবেন নিয়ামত দিবেন এখানে বলাটা নিয়ামতের অর্থে ব্যবহৃত হয়েছে যারা ঠেকেছে তারা নিয়ামত পেয়েছে এটা বুঝুক যে সাহায্য আসতে পারে ফেরিস্তা নামে দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম হাতে দিয়ে এভাবে বাড়ির ছড়িয়ে হাতির বুঝুক চেহারাগুলো অন্ধ হয়ে যাক চেহারাগুলো কনফিউজ হয়ে যাক তিনি করে ছেড়ে দিলেন আর আল্লাহ তালা বিজয় দান করে দিলেন এটা হলো মোমিনদেরকে আল্লাহ দিলেন কি অনেক আল্লাহ গেলার উপরে কাপড় কিভাবে আল্লাহ দরজা খুলে দিলেন দেখো এভাবে তোমরা পেতে পারবে যদি তোমাদের মধ্যে ওই কোয়ালিটি থাকে এখন আল্লাহ তালা কাপড় দিকে তাকাচ্ছেন মক্কা তো কিছু লোক এখনো বাকি রয়ে গেছে তারা বদলে কিছু মারা গিয়েছে বাকিরে পালিয়ে গিয়েছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বিজয় তো এসে গেছে তোমাদের কাছে কাফেরদের কাছে কি বিজয় আসছিল নাকি না তো কি বলা হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধে আসার আগে আবু জাহাল কি করলো এবং তার সঙ্গে কাছে দোয়া করছে যুদ্ধে বিজয় লাভের জন্য কি দোয়া করছে দোয়াটা দেখেন এমন দোয়া করছে সে দেওয়া আল্লাহ কবুল করে ফেলেছে বলেছে ওকল আল্লাহ আল আল দিনের বিজয় সবচেয়ে সম্মানিত যে গ্রুপটা সম্মানিত গ্রুপকে আপনি সাহায্য করেন ওকে ওরাল কবিলা এই দুই কবিরা দুই জাতির মধ্যে মক্কামুদিনাজ দ্বন্দ্ব হচ্ছে যারা উত্তম তাদেরকে আপনি বিজয় দান করেন তোমার বিদায়োয়া যে তোমরা তো এখনো বুঝলা না উত্তম কারা আর বুঝার বাকি আছে এখন জলদি করে তোমরা ওই লাইনে যাও উল্টো লাইনে থেকো না যদি উল্টা লাইনে থাকো এরকম যদি আর বাড়াবাড়ি না করো এটা তোমাদের জন্য ভালো হবে খবরদার আদার হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাইন তাউদু নাউদ তোমরা আবার যদি এরকম করো চড়াও আমি আবার আসবো তোমাদেরকে সেইম জিনিস দেখাতে বল তু কুমি তোমাদের দল কখনোই তোমাদেরকে কিছুই দিতে পারবে না তোমাদের কোনো কাজে লাগবে না যদিও তোমাদের দল অনেক বড় হয় আমার এই মুমিন দলের থেকে এই দল তোমাদেরকে বাঁচাতে পারবে না বিরাট নাম্বার তোমাদেরকে আর নিশ্চয়ই আল্লাহ তালা মমিনদের সঙ্গেই আছেন এখন কেউ কেউ বলবেন কই এই জমানাতে আল্লাহকে মোমিনদের সঙ্গে দেখি না আমরা না উ হ্যাঁ তো এই যে মোমেন্টদের সঙ্গে আল্লাহ তালা থাকবেন এখন সেই মুমেন্টদের কিরকম মুমেন্ট হওয়া লাগবে সেটা বলি হ্যা হোমেনরা যদি আল্লাহ তালার ক্রাইটেরিয়া মিস করে ফেলেন তাহলে তো মোমেনরা কে সাহায্য পাবেন দেখেন বদরও সাহায্য পেয়েছেন খন্দকেও সাহায্য পেয়েছে পেয়েছেন না খন্দকে দুদ্ধ করা লাগে নাই আল্লাহ তুফান দিয়ে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন ওহদে কি হলো ওহদে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়নি এই ক্ষয়ক্ষতি কেন হয়েছিল রসুল কথা শুনেন নাই কিছু সাহাবি এটা গুনা হয়েছে না এটা আল্লাহ নাফরমনি আল্লাহ রসুল নাফরমণি হলে কার নাফরমনি হয় আল্লাহ নাফরমণি এখানে ইমান কি ঠিক মতো ছিল না ইমানের কিছু কমতি হয়েছে কমতি হয়েছে দুনিয়ার লোক গণিমতের মাল জোগাড় করার দিকে চলে গেছে খেয়াল ওইখানে ওই সাহায্যটা পাওয়া গিয়েছিল আর বদর খন্দকের মতো ও পাওয়া গেছে তো উত্তর হচ্ছে যে সত্যিকার সব সময় পাবা আর যদি মিস করে ফেল কোনো সময় তাহলে কিন্তু গ্যারান্টি নাই আল্লাহ তালা সেটা এই জন্য করবেন যে ওই সময় সাহায্য না করে আল্লাহ তালা কষ্টের মধ্যে রেখে চিন্তা করে আমাদের এই কষ্ট কেন যাচ্ছে না কোথায় প্রবলেম আছে কেউ কোন মনে করো রাশিয়ার প্রবলেম আছে আল্লাহ ওগুলোর সমস্ত অনিসলামী শক্তি ইসলামের বন্ধু না দুশ্মন দুশ্মনী করবে কিন্তু শুধু ওই দুশ্মনের দিকে দেখতে বলেছে না নিজেদের দিকে দেখতে বলেছে যে আমাদের কোন জায়গায় ত্রুটি হচ্ছে একটি যুদ্ধের কথা দেখেন যে কোনো এক যুদ্ধের মধ্যে শাহবাওয়ের কারণে আল্লাহ আল্লাহ ঠিকই বলেছেন আল্লাহর কথার মধ্যে কোন পরিবর্তন নাই পরিবর্তন কাদের মধ্যে হয়ে যায় আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আমরা ওই লেভেলে আসারই চেষ্টা করি না আল্লাহর দিকে আসার দুনিয়াকে কোরবানি করার লোভ লাল সাথে এক করার আমাদের এখনো সেই লেভেলে আসতে পারিনি এই জন্য পরে আয়াতে আল্লাহ কি বলছেন সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন হ্যাঁ ইমান তার কন কাজেই মনে রেখো আতি অল্লা হওয়ার আল্লাহ এবং তার আসলে সব কথাগুলোকে মেনে নাও মেনে চলো বাস্তবায়িত করো কোন হুকুমের লঙ্ঘন করো না শুনতে পাচ্ছ যে আল্লাহ নবী এটা বলেছেন তুমি তার উল্টা করলে সাল্লা বলেছেন সুদ খেও না আমাদের লোকেরা সুদ খাওয়া শুরু করেছে তিনি বলেছেন ঘুষ খেও না আমাদের লোকেরা ঘুষ তিনি বলেছেন খানি দুশ্মনকেই আল্লাহ সুযোগ দিয়ে দিছে না আমাদের কিছুই করেন না তাহলে এই কথা বলা হচ্ছে যে তোমরা আল্লাহ মোমতান রাসুলের নিয়মকে মেনে চলো সিনসিয়ারলি আর কখনো কোন হুকুম দিলে সেখান থেকে উল্টা ভাবে দিকে চলে না তোমরা শুনছো শুনতে পেয়েছ ক্লিয়ার হয়েছে নাই অনেক দূরে হয়নি তার কথা আলাদা কিন্তু জানলো সে যদি তা উল্টা করে তাহলে এটা অনেক বড় গুণা ওলা ওদের মতো হইও না যারা শুনার পরে তারা বলে যে আমরা শুনছি হ্যাঁ অনেক ওয়াজ শুনছি কত শুনছি এগুলো তারা শুনেই নি শোনার জন্য শুনছে আমল করার জন্য শুনেনি বলার জন্য বলেছে আমল করার জন্য বলেও নেই এরকম আজকালকার জামানায় কত ওয়াজ নসিহত লেকচার সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে না কত এখন কয়জন আমরা অন্তর দিয়ে শুনি আর বলি আমাদের শুনি আর আমার নিয়তে বলি এটা হিসাব করার বিষয় ঠিক কিনা এই জন্য আমরা যখন বলবো শুনবো কোনো কিছু আমরা এমনভাবে শুনবো যে আমি তো এই হাদিসটি এখনো আমল করতে পারিনি এই আয়াতটি উল্টো আমার ভিতরে রয়েছে হাউ আই ক্যান চেঞ্জ কিভাবে আমার মধ্যে আমি পরিবর্তন আনতে পারি কবে আমি এই বধ আমলটা ছাড়বো এই নিয়তে যদি শুনে ওই শোনা হলো শোনা আর সারা দিন আমি তিন ঘন্টা লেকচার শুনলাম কিন্তু আমার আমলের ধারায় কাছে নাই আমার আমলের মধ্যে শরীরের মধ্যে মনের মধ্যে কোন জায়গা কোনো পরিবর্তন নাই তাহলে এটা না শোনার মতোই হয়ে গেল আর এই যে শুনলো শুনি কোনো আমল হল না এদের অবস্থাটা কি আল্লাহ তালা এদের প্রতি কিরকম খারাপ ধারণা আল্লাহ তালা এদের প্রতি কত অসন্তুষ্ট তিনি তাদেরকে বলছেন এরা জানোয়ার সবচেয়ে খারাপ জানো সবচেয়ে খারাপ অফ জানুয়ার মতো আল্লাহ লোকগুলো যারা সুম যারা বধির শুনতে পায় না শুনতে পায় না অর্থ যে ডেফ ওই সেই সে আল্লাহ তাকে বলেননি যে শুনিও শুনতে পায় না বুকুম হক কথা বলে না হক কথা আসলে বলতে পারে কিন্তু বলে না তাদের আকলকে খরচ করে না আকল দিয়েছেন আল্লাহ কিন্তু তারা সেটাকে ব্যবহার করে না এই জন্য আল্লাহ কি বলেছেন বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বুঝতে চায় না বুঝার চেষ্টা করে না। বিহা তাদের কান তো ঠিকই রয়েছে কিন্তু কান দিয়ে শোনার মতো করে শুনে না তাদের চোখ রয়েছে তারা অন্ধ নয় কিন্তু তারা হক রাস্তা দেখতে পায় না দেখার চেষ্টা করে না এই লোকগুলো যারা শুনলো দেখলো মুনাফিক কিছুমের লোক আছে অথবা মকের কাফেরা রসুর উল্লাহ কিভাবে দেখেছে তার কাছ থেকে সবকিছু শুনেছে তারপরেও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই যুদ্ধ করতে এসেছে আল্লা যদি তাদের মধ্যে ভালো কিছু জানতেন তাহলে আল্লাহ তাদের জন্য দিলের খুলে দিতেন কানে দরজা খুলে দিতেন আল্লাহ সাহায্য করতেন আবল করার জন্য এদের মধ্যে খাহ নাই আহমেদ এমনকি এদেরকে যদি কেউ ভালো করে বুঝায় তিনি ওদেরকে বুঝার শোনার ব্যবস্থা করেও দেন এরা মুখ ফিরিয়ে নেবে তাহলে কিছু লোক না বুঝে ইসলামের দুশ্মী করে আর কিছু লোক বুঝে শুনে মুসলমানদের মধ্যেও থাকতে পারে যাদের ইসলামকে বুঝলো বুঝার পরে জেনে শুনে দুশ্মনি করছে এবং ইসলামকে তারা পছন্দ করে না অধিক থেকে মুখ ফিরিয়ে নেয় এই কিসিমের লোকগুলো এই জমানায় আছে কিনা বলেন তাহলে অনেক তো আল্লাহ তালা বলছেন হে ইমান দারগণ আল্লাহ এবং তার রাসুলের কথা শুনো তা যা বলে সেটা ডাকে সাড়া দাও সেভাবেই করো যখন তোমাদেরকে যে কাজের জন্য বলা হয় সেটা করো এতে কি হবে লিমা ইম যেটা তোমাদেরকে জীবন দান করবে তো আল্লাহ এবং তার আসলে কথা না শুনলে জীবন নাই এবং আল্লাহ এবং তার আসলে কথা শুনলে আমল করলে সেটা হচ্ছে জীবন আসলে জীবনটা এখন যারা আল্লাহর প্রতি ইমানি নেয় তারা কি মরে গেছে নাকি মুর্দা নাকি তারও জীবিত আছে কিন্তু এই জীবন মূল্যহীন আর যাদের আল্লাহ তালা আল্লাহ এবং তার রাসুলের মহাব্বত দিয়েছেন ইমাম দিয়েছেন আমল দিয়েছেন জানাতি যাওয়ার জজ্ঞ দিয়েছেন তাদের জীবনটাই হচ্ছে আসল জীবন হায়া এই পবিত্র জীবন পবিত্র হায়া আর বাকিদের মুর্গার মতো হায়া হায়া থাকেও কোনো কাজে লাগলো না তার জন্যে তাহলে আল্লাহ এবং তার রাসুলের দিকে আমরা যত আসব তত আমাদেরকে আল্লাহ তালা জীবন দান করবেন বেশি করে আমাদের জীবনটা অর্থবহ হবে আমাদের জীবনটা আমাদেরকে আলোকিত করে দেবে এবং আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে এটাই তো হায়াতের মেইন মাকসুদ আল্লাহ তালা বলেছেন ওমায় খালাকাল ইনসা ইন আমাদের সৃষ্টি হয়েছে জীবন দেওয়া হয়েছে কি জন্যে আল্লাহ ইবাদ করার জন্য তাহলে আসল কাজে আমরা লেগে গেলাম আর যে আসল কাজে লাগল না দুনিয়ার কাজে লাগলাম সেই ব্যক্তি হায়াতকে মৌধ বানিয়ে ফেললাম এটা হায়াত না আমরা মাঝে মধ্যে বলি এই লোকটার জীবন দেখো না কি বলি দেখো তার কি একটা জীবন এটা কোন জীবন হলো এই কথায় আল্লাহ তালা বলছেন যে এটা কোন জীবন না আর যে ব্যক্তি ভালো সৌন্দর্যের দিকে আয়াতন তাই এবার তা তাকেই বলেছেন তোমার এরকম আল্লাহ এবং তারা আর তোমরা জেনে রাখো আল্লাহ বান্দা এবং অন্তরের মধ্যে বাধার দেওয়াল তৈরি করে দেন কিন্তু আন্নাহু ইহে আল্লাহ তার কাছে তোমরা একদিন হাসরের ময়দানে হবে আল্লাহ অন্ত এবং তার অন্তরের মাঝখানে দেওয়াল তৈরি করিয়ে দেন তার অর্থ কি যে ব্যক্তি দিনের এই সুন্দর কথাগুলো শোনার সুযোগ হয়েছিল কিন্তু সে গ্রহণ করার মানসিকতা নাই তখন আল্লাহ তালা তার মধ্যে তার দিলের মধ্যে দেওয়াল খাড়া করিয়ে দেন তার অন্তরটা আর হক কবুল করতে পারে না বাধা সৃষ্টি হয়ে যায় এটা তার প্রতি অভিশাপ আল্লাহ তাকে তখন মর থেকে বঞ্চিত করে দিচ্ছেন বাদ কিমত হয়ে যাইছে এই ব্যাপারে অনেক সুন্দর সুন্দর দোয়া রসুল স্বপ্ন করতেন অন্তরের মধ্যে বিভিন্ন তৈরি বিভিন্ন রকমের জিনিস আসে হক কবুল করার একটা টেন্ডেন্সিও আছে আবার না হকের দিকেও ঝোঁক আছে কিনা আছে রসুল সাল্লাম আল্লাহ কাছে দোয়া আলা দিই আল্লাহ যিনি অন্তরকে উল্টাই দেন পাল্টাই দেন এদিক সেদিক নিয়ে যান করে বসে থাকেন প্রায় তিনি দোয়া করতেন আল্লাহ সব বেতক এই দোয়া এত বেশি করতেন তিনি সেটা শুনে ওনার বিবি আমাদের মা উম্মা সালাম বললেন তখন তিনি বললেন না কালবাহু বানি ইসবা আসল যে কোনো বনী আদম আদম সন্তান জারি সৃষ্টি হয়েছে আল্লাহ তালা তার দুই আঙ্গুল দিয়ে এই বনি আদমের কালকে অন্তর্কে ধরে রাখছেন আল্লাহ আল্লাহ চাইলে ঠিক করে ফাম করে একদম মজবুত করে ধরে রাখবেন হকের পথে আজা আগা আর আল্লাহ চাইলে এটাকে উল্টা দিকে ঘুরিয়ে দিবেন মোড় ঘুরিয়ে দিবেন গমরা হয়ে যাবে আল্লা আমাদের অন্তরকে বক্র করে দিয়ে না তারা করে দিয়ে না বাকা করে দিয়ে না আপনি হেদায় দেওয়ার পরে আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত বরাদ্দ করে দেন অনেক বড় দানকারী দেন আমাদের এই দোয়া কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ আল্লাহ আলিমুনি দাওয়াত আদু বিহালী নাসী তিনি আরেকটু বললেন আমাদের মা উম আমাকে কি আরেকটু দোয়া শিখিয়ে দিবেন আমাদের মা দিনের কেমন আগ্রহ ছিল মাসা আল্লাহ আল্লাহ রবিহালাম আল্লাহ রান্লি দ ও আজ নিমিনী মা আল্লাহ করে রাগ গোসা এবং খারাপ জিনিসগুলোকে দূর করে দেন আর আমার কে যত রকমের গমরাহী সৃষ্টিকারী ফেতনা গুলো আছে এইগুলোতে যতদিন বেঁচে থাকি এগুলো থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন গোমরাহী সৃষ্টির কত ফিতা আছে এক ভাই বলেছেন টিভি আর কি আছে মোবাইল ফোন ট্যাবলেট ইন্টারনেট এর যত তৈরী আছে ফেইসবুক কিরকম ফিতনা জানেন আমাদের মুসলিম দেশের অবস্থা হলো ইয়ং ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছেন মা বাবা আর তারা এইরকম ফেসবুক এর মধ্যে তাদের নিজেদের এই কি করে কি করে কত রাত্র পর্যন্ত এগুলো নিয়ে তারা সময় কাটায় চরিত্র নষ্ট করার যত রকমের ফেতনা আছে সব ঢুকে গিয়েছে এখন যদি খালি দোয়া করি আর এগুলাকে পাহারা না দেই দায়িত্ব পালন না করি তাহলে কি হবে তাহলে কি উপায় হবে আল্লাহ তালা আমাদেরকে এই ফেতনার পক কথার বিষয় এসেছে যে ফেতনা হয় যে ফেতনা মানুষকে গোমরাগ করে যে ফিৎনা মানুষকে আল্লাহ আজাবের দিকে নিয়ে যায় আগামী সপ্তাহে থেকে বাঁচার জন্য সবাই ফিতনা করবে না কিন্তু কিছু লোক ফিতনা করলে গোটা কমিউনিটি এই ফিৎনার জন্য মুসিবতে পড়ে যাবে তার এক্সাম্পল সহ আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ এখানে আমরা রাখি পঁচিশ আগামী সপ্তাহে আয়াত নম্বর পঁচিশ থেকে আমাদের তাপস শুরু হবে সুরে আনফাল ইনশাআল্লাহ